Ha, ha, ha, 91.9 जिलाम जिलाम निश्चि रे ढुके पड़ार से रोमांचक রহস্য রোমাঞ্চের সত্যিই বোধ হয় কোনো সীমা পরিসীমা হয় না কত রকম রহস্যের মুখোমুখি যে আমাদের নিজেদের জীবনে হতে হয় তাহারও কোনো ইয়ত্তা নেই কখনো নিজের জীবনে কখনো অন্য কারো অভিজ্ঞতায় কখনও সাহিত্যের পাকায় রহস্য আর রোমাঞ্চ জড়িয়ে আছে পায় পায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের এক বরেণ্য নাম কারোর কাছে টেনিদার জন্যে কারুর কাছে অসামান্য সব উপন্যাসের জন্য আবার কারোর কাছে অসামান্য সব গল্পের জন্যেও বাংলা সাহিত্যের যশস্বী অধ্যাপকও ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তার গুণকীর্তন করেন তাঁর অগণিত ছাত্রছাত্রী যাদের মধ্যে অনেকেই আজ কৃতবিদ সাহিত্যিকও বটে অসংখ্য পাঠকের মতে তো বটেই অনেক বিদগ্ধ সাহিত্যিকের মতেও বাংলা সাহিত্যের অন্যতম সেরা গল্প টোপ রহস্য আর রোমাঞ্চ যেখানে গলাগুলি করে ছড়িয়ে আছে টোপের আনাচে কানাচে আজ শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে 91.9 গান বাংলা সাহিত্যের এক বরে্য নাম কারুর কাছে টেনিদার জন্যে কারুর কাছে অসামান্য সব উপন্যাসের জন্যে আবার কারুর কাছে অসামান্য সব গল্পের জন্যেও বাংলা সাহিত্যের যশস্বী অধ্যাপকও ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়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 सकाल पार्सल खुले देख एकजोड़ा जुतो ना शत्रुपक्षर क्या नोड़ा पुरानो ड़ा जुतो पाठिए संगे रसिकता करार चेष्टा करमत्कार झकझके जोक बाघे चामा नतून चटी देखले चोख जुड़िए जाए लज्जा बोध है दस्तुर मत इच्छे विछाना शुए रखी কিন্তু জুতো জোড়া পাঠালো কে কোথাও অর্ডার দিয়েছিলাম বলেও তো মনে পড়ছে না আর বন্ধুদের সব কটাকেই তো চিনি বিনামূল্যে এমন এক জোড়া জুতো পাঠানোর মতো দরাজ মেজাজ এবং ট্যাঙ্ক কারো আছে বলেও জানি না তাহলে ব্যাপারটা কি খুব আশ্চর্য হবো কিনা ভাবছি এমন সময় এখন সবুজ রঙের কার্ড চোখে পড়ল উইথ বেস্ট কমপ্লিমেন্টস অফ রাজা বাহাদুর এন আর চৌধুরী রামগঙ্গা এস্টেট আর তক্ষণি মনে পড়ে গেল মনে পড়ল আট মাস আগেকার এক আরক ইতিহাস একটি বিচিত্র শিকার কাহিনী সঙ্গে আলাপের ইতিহাসটা ঘোলাটে সূত্রগুলো এলোমেলো যতদূর মনে হয় আমার এক সহপাঠী তার এস্টেটে চাকরি করত তারই যোগাযোগে রাজাবাহাদুরের এক জন্মবাসরে আমি একটি কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম ঈশ্বরগুপ্তের অনুপ্রাশ চুরি করে যে প্রশস্তি রচনা করেছিলাম তার দুটো লাইন এই রকম ত্রিভুবন প্রভাকর ওহে প্রভাকর গুণবান মহিয়ান হে রাজেন্দ্র বর ভূত কীর্তি রামচন্দ্র সম অরাতি দমন ওহে তুমি নিরুপম কাব্যচর্চার ফললাভ হল একেবারে নগদ নগদ পড়েছি আকবরের সভাসদ আবদুর রহিম খান খানান। হিন্দি কবি গঙ্গের চারলাইন কবিতা শুনে চার লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন দেখলাম সে নবাবী মেজাজের ঐতিহ্যটা গুণবান মহিয়ান মহারাজ এখনো বজায় অরাতিদম আমার মতো দিনাতি দিনের ওপরেও রাজ দৃষ্টি পড়ল তিনি আমাকে ডেকে পাঠালেন প্রায় চা খাওয়াতে লাগলেন তারপর সামান্য একটা উপলক্ষ করে দামি একটা সোনার হাত ঘড়ি উপহার দিয়ে বসলেন একসময় সেই থেকে রাজাবাহাদুর সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আছি আমি নিচক কবিতা মেলাবার জন্য বিশেষণগুলো ব্যবহার করেছিলাম এখন সেগুলোকেই মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে শুরু করেছি রাজাবাহাদুরকে আমি শ্রদ্ধা করি আর গুরুগ্রাহী লোককে শ্রদ্ধা করাই তো স্বাভাবিক বন্ধুরা বলে মো সাহেব কিন্তু আমি জানি ওটা নিচক গায়ের যারা আমার সৌভাগ্যে ওদের ঈর্ষা তা আমি পরোয়া করি না নৌকো বাঁধতে হলে বড় গাছ থেকে বাঁধাই ভালো অন্তত ছোটখাটো ঝড়ঝপটার আঘাতে সম্পূর্ণ নিরাপদ তাই মাসাষ্টেক আগে রাজাবাহাদুর যখন শিকারে তার সহযাত্রী হওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ জানালেন তখন তো আমি ঠেলতে পারলাম না কলকাতার সমস্ত কাজকর্ম ফেলে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়া গেল সৈন্যদের মাঝে রাইফেল উঁচিয়ে শকুন মারতে দেখাছাড়া শিকার সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণাই নেই আমার সেদিক থেকেও মনের ভেতরে গভীর এবং নিবিড় একটা প্রলোভন ছিল জঙ্গলের ভেতরে ছোট একটা রেললাইনে আরও ছোট একটা স্টেশনে গাড়ি থামলো। नम्बर संगे संगे सोन झकझके पोशा पड़ा आड्डा दिए सलमिल स्टेशन बी मेटे रास्ते मस्त एकखाना गाड़ी जर पुरो नाम रोज रक्षेपे रोज रोज ही बटे মাটিতে চলল ওনার আজ হাঁসের মতো হাওয়ায় ভেসে গেল সেটা ঠিক ঠাহুর করে উঠতে পারলাম না চামড়ার খটখটে গদি নয় লাল মখমলের কুশন হেলান্তিতে সংকোচ হয় পাশে মাথার সস্তা নারকেল তেলের দাগ ধরে যায় আর বসবার সঙ্গে সঙ্গে মনে হয় সমস্ত পৃথিবীটা নিচের মাটির ডেলার মতো গুড়িয়ে যাক আমি এখানে সুখে এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি মতো ভেসে চলল রোজ মেটে রাস্তায় চলেছে অথচ এতটুকু ইচ্ছে হলো একবার ঘাড় বের করে দেখি গাড়িটা ঠিক মাটি দুপাশে তখন নতুন একটা জগতের ছবি সবুজ শালবনের আড়ালে আড়ালে চা বিস্তার চকচকে উজ্জ্বল পাতার শান্ত শ্যামর সমুদ্র দূরে আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা ক্রমশ চাবাগান বাগান শেষ হয়ে গেল অবিচ্ছিন্ন এসে পড়েছে ফরেস্ট পথের উপর থেকে সূর্যের আলো সরে গেছে এখন শুধু শান্ত আর বিষণ্ন ছায়া রাত্রির শিশি এখনো ভিজিয়ে রেখেছে পথটাকে রোজের নিঃশব্দ চাকার নিচে মরমর করে সারা তুলছে শুকনো সালের পাতা বাতাসে গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মতো সালের ফুল ঝরে পড়ছে বথের পাশে উড়ে আসছে গায়ে কোথা থেকে চোখিতের জন্য ময়ূরের তীক্ষ্ণ চিৎকার ভেসে দুপাশে নিবিড় সালের বন কোথাও কোথাও ভেতর দিয়ে এখানিকটা দৃষ্টি চলে কখনো কখনো বুনো ঝোপে আচ্ছন্ন মাঝে মাঝে একটুকর কাঠের গায়ে লেখা উনিশশো পঁয়ত্রিশ মানুষ বনকে শুধু উচ্ছন্ন করতে চায় না তাকে বাড়াতেও চায় এইসব প্লটে বিভিন্ন সময়ে নতুন করে সালের চারা রোপন করা হয়েছে এই তারই নির্দেশ বনের রূপ দেখতে দেখতে চলেছি মাঝে মাঝে ভয়ে যে না করছিল এমন নয় এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় আর আত্মরক্ষার আর থাকতে লাভের জিজ্ঞেস করে বসলাম হ্যাঁ এখানে বাঘ আছে ওরা অনুকম্প হাসি হাসল ভালুক राजा राजबी जिज्ञासा करुत उत्तर दिए जाते प्रश्न आश्वस्त कर এখানে জুলু কিংবা ফিলিপিনেরাও বিষাক্ত বুমেরাং বাগিয়ে আছে কিনা এবং মানুষ পেরে তারা বেগুন পোড়া করে খেতে ভালোবাসে কিনা জিজ্ঞাসা আসতেই গাড়িটা ঘস করে একটা ব্রেক ঘুষনা কি এসে পড়েছি ভালো করে তাকিয়ে দেখি সত্যি তো এসে পড়েছি সন্দেহ নেই পথের বা ঘন শালবনের ভেতরে একটুখানি ফাঁকা জমি সেখানে তৈরি বাংলো প্যাটার দোতলা বাড়ি এই নিবিড় জঙ্গলের ভেতর যেমন আকস্মিক তেমনি অপ্রত্যাশিত গাড়ির শব্দে বাড়িটার ভেতর থেকে দু তিনজন চাপরা বেরিয়ে লোক ব্যতীব্যস্ত হয়ে এতক্ষণ লক্ষ্য করিনি এবার দেখলাম বাড়ির সামনে চওড়া একটা গড়খাই কাটা লোকগুলো ধরাধরি করে মস্ত বড় একফালি কাট কাঠ খাদে সাঁকোর মতো বিছিয়ে দিলে তারই ওপর দিয়ে গাড়ির গিয়ে দাঁড়াল রাজাবাহাদুর এন আর চৌধুরীর হান্টিং বাংলোর সামনে আরে আরে কি সৌভাগ্য হো রাজাবাহাদুর স্বয়ং এসে বারান্দায় দাঁড়িয়েছেন আমার অপেক্ষায় এক গাল হেসে বললেন আসুন আসুন আসুন আপনার জন্য আমি এখনো চা পর্যন্ত খাইনি শ্রদ্ধায় আর বিনয়ে আমার মাথা নিচু হয়ে গেল মুখে কথা জোগালো না শুধু বেকুবের মতো কৃতার্থের হাসি হাসলাম এক গাল রাজাবাহাদুর বললেন এত কষ্ট করে আপনি যে আসবেন সে ভাবতেই পারেনি বড় আনন্দ হল চলুন চলুন ওপরে চলুন এত গুলনা থাকলে কি রাজা হয় একই বলে दाला बसंदेह बांगाली तबु हिंदी हुकुमा दिलेन राजदुर कारण राज दोस्तुर बोसलखाना नहीं गल এই জঙ্গলের ভেতরেও এত নিখুত আয়োজন এমন একটা বাথরুম জীবনে আমি স্নান করি ব্র্যাকেটে তিন চারখানা সদ্য পাট ভাঙা নতুন তোয়ালে তিনটে দামি সোপকেসে তিন রকমের নতুন সাবানুস অতিকায় বাথটা ওপরে ঝাঁঝরি নিচে টিউবওয়েল থেকে পাম্প করে এখানে ধারা স্নানের ব্যবস্থা একেবারে রাজকীয় কারবার কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয় স্নান হয়ে গেল ব্র্যাকেটের ধবধুরস্ত করা ফরাস ডাঙার ধুতি সিল্কের লুঙ্গি পাজামা দামের দিক থেকে পাজামাটাই জামাটাই সস্তা মনে হল তাই পরে নিলাম বয় বাইরেই দাঁড়িয়েছিল নিয়ে গেল ড্রেসিং রুমে ঘর জোড়া আয়না পৃথিবীর যা কিছু প্রসাধনের জিনিস কিছু আর বাকি নেই এখানে ड्रेसिंग रूम थे बढ़ुते सोजा डाक पड़ल राजदुर लाउजे राजाबादुर चेयर चितुए मैं चुरुट खाल चा ती चायर वर्णना ना, ना कर भल चा कफी कोको ओभटिन रुटी माखन पनर चर्बी जमा ठंडा माँस उदी के कलाम्भ कर पीच पर्त प्राय दस रकम फल से गंदमदन जा पारि गोग्रास गलि राजुर कख एक रुटी खेल कटू फल अर्थात कि खेलें ना शुद्ध परपर कपी चा छाड़ा तरक्टा चुरुट धरिए बोलें एक बार जानला दिए चे देख देखल प्रकृतर एम अपर रूप जीवने देखे नहीं সংকীর্ণ নীলজল রেখা যত দূর দেখা যায় বিস্তীর্ণ অরণ্য চলেছে প্রসারিত হয়ে তার সীমান্তে নীল পাহাড়ের প্রহরা চমৎকার চমৎকার আপনারা কবি মানুষ আপনাদের তো ভালো লাগবেই আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে মশাই কিন্তু নিচের ওই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন নোটি বড় সুবিধের জায়গা নয় একেবারে প্রাগৈতিহাসিক হিংস্র তার রাজত্ব সভায় জঙ্গলটার দিকে তাকালাম কিন্তু ভয় পাওয়ার মতো কিছু তো দেখতে পাচ্ছি না চারশো ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবচ্ছিন্ন বেটে গাছের ঝোপ বলে মনে হচ্ছে নদীর রেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতার মতো আশ্চর্য সবুজ আশ্চর্য সুন্দর অফুরন্ত রোদে ঝলমল করছে অফুরন্ত প্রকৃতি পাহাড়টা যেন গাঢ় নীল রং দিয়ে আকা। মনে হয় ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লে ওই স্তব্ধ গম্ভীর অরণ্য चारो फुट खड़ा पहाड़ आज पर्तो शिकार बंदुक गोचे ठीक शिकार करा बटेमा মাছ মাছ ধরেন কি কিরকম ওই নদী থেকে নাকি সেটা দরকার হলে পরে দেখতে পাবেন। রহস্যময়ভাবে টিপে হাসলেন আপাতত শিকারের আয়োজন করা যাক কিছু না জুটতে মাছের চেষ্টাই করা যাবে তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না আর তাতে অনেক হাঙ্গামা कि राज जवाब हासिल मानीलाधी धोआ छड़िए रुड़ते कथा चापा दी चाहिए संगे संगे जीवभा के दमन कर फिलल एर पर जिज्ञासांगत हा शोन कोर्ट मैनर बिरोधी रजाबादुर आरोप রাইফেল ছুঁতে পারেন ছেলে বেলা আপনারা কবি মানুষ ও সব অস্ত্র শস্ত্রের ব্যাপার আপনাদের মানায় না আমি অবশ্য বারো বছর বয়সে রাইফেল হাতে তুলে নিয়েছিলাম আপনি চেষ্টা করে দেখুন না কিছু শক্ত ব্যাপার নয় উঠে দাঁড়ালেন রাজা বাহ ঘরের একদিকে এগিয়ে গেলেন তাকে অনুসরণ করে আমি দেখলাম এ শুধু লাউঞ্জ নয় রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার খাওয়ার টেবিলেই নিমগ্ন ছিলাম বলে এতক্ষণ দেখতে পাইনি নইলে এর আগেই চোখে পড়া উচিত ছিল চারিদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র গোটাচারেক রাইফেল ছোট বড় নানা রকম চেহারা একটা হুকের সঙ্গে খাপে আটা একজোড়া রিভলভার ঝুলছে তার পাশেই ঝুলছে খোলা একখানা লম্বা শেফিল্ডার তলোয়ার সূর্যের আলোর মতো তার ফলার নিষ্কলঙ্ক রং মোটা চামড়ার বেল্টে ঝকঝকে পেতরের কার্তুজ রাইফেলের রিভলভারের জড়িদার খাপে খানতিনেক নেপালি ভোজালি আর দেওয়ালের গায়ে হরিণের মাথা ভালুকের মুখ নানা রকমের চামড়া বাঘের गोसापर दात राजर वीर क्या रुले निले राज तब भिठर অনায়াসে বড় বড় জানোয়ার ঘায়াল করতে পারে আমার কাছে অবশ্যই রাজাবাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে তাহলে চেষ্টা করুন লোড করাই আছে ছড়ুন জানলা দিয়ে ছোড়ুন আমি সবাই তিন পা গেলাম জীবনে বেকবি অনেক করেছে। কিন্তু তার পরিমাণটা আর বাড়াতে প্রস্তুত নই যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোড়ার প্রথম অভিজ্ঞতা শুনেছিলাম পড়ে গিয়ে পা ভেঙে নাকি তাকে একমাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল নিজেকে যতদূর জানি আমার ফাঁড়া শুধু পা ভাঙার ওপর দিয়েই কাটবে বলে মনে হয় না বললাম ওটা এখন থাক পরে পরে হবে না হয় এখন ভয় পাচ্ছেন তো একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না হঠাৎ তার চোখ ঝকঝক করে উঠল মৃদু হাসিটা মিলিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো মুহুর্তে বুকের রক্ত হিম হয়ে গেল আমার রাজা রাজাবাহাদুচোখে বন্য হিংসা রাইফেলটা এমন শক্ত বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করবার জন্য তৈরি হচ্ছেন তিনি উত্তেজনা ঝোঁকে আমাকে যদি লক্ষ্য ভেদ করে বসেন তাহলে আতঙ্কে দেওয়ালে ঠেঁস দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি কিন্তু ততক্ষণে মেক কেটে গেছে রাজা রাজার মেজাজ রাজাবাহাদুর হাসলেন তালিম দেওয়া যাবে সবই তো রয়েছে যেটা খুশি চলুন আর কি হলে এনার্জি সঞ্চিত হবে বোঝা শক্ত কিন্তু কথাটা বলেই রাজা বাহাদুর বাইরের বারান্দার দিকে পা বাড়িয়েছেন সুতরাং আমাকেও পিছু নিতে হল বাইরের বারান্দায় বেতের চেয়ার বেতের টেবিল এখানে ঢুকবার পরে এমন সব বিচিত্র রকমের আসনে বসছি যে আমি প্রায় নার্ভাস হয়ে উঠছি তবু যেন বেতের চেয়ারে বসতে পেয়ে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল এটা অন্তত চেনা জিনিস আর পরস্পার সঙ্গে সঙ্গেই বোঝা গেল এনার্জি কথাটার আসল তাৎপর্য কি বেয়ারা তৈরি ছিল ট্রেতে করে একটি ফেনিল গ্লাস এনে রাখল আমার সামনে অ্যালকোহলের উগ্র গন্ধ ছড়িয়ে গেল বাতাসে রাজা স্মিত হাস্যে বললেন চলবে সবিনয় জানালাম একেবারে মেয়েদের ড্রিঙ্ক নেশা হবে না থাক নেই কোনোদিন রাজাবাহাদুরের সুরে অনুকম্প আভাস আমি কিন্তু ১৪ বছর বয়সে প্রথম ড্রিঙ্ক ধরি রাজা রাজারাজটার ব্যাপার সবই অলৌকিক জন্মাবার সঙ্গে সঙ্গে কেউটের বাচ্চা সুতরাং মন্তব্য অনাবশ্যক্রে বার বারবার জাতায়াত করতে লাগল রাজা বাহাদুরের প্রখর উজ্জ্বল চোখ দুটো ঘোলাটে হইল ক্রমশ ফর্সা মুখ গোলাপি রং ধরল হঠাৎ অসুস্থ দৃষ্টিতে আমার দিকে তাকালেন আচ্ছা আচ্ছা বলতে পারেন রাজা প্রশ্ন করলে মতো বলতে পারলেন না মানে আপনি আপনি মানুষ মারতে পারেন কিরকম কথা আমার আতঙ্ক জাকলো না উঠে দাঁড়িয়ে ঘরের দিকে বাবার এলেন রাজা বলে গেল I pity you. I pity you. Pity you. Bujlam. Nesha ta chureche. Ami ar kotha घुमुच मु प्रथम अभि जंगल बसिया मोटर दो आलो पड़े सामने संकीर्ण पथे शाल ওই আলোর রেখার বাইরে অবশিষ্ট জঙ্গলটায় যেন প্রেতপুরীর জমাট অন্ধকার রাত্রির তমসায় আদিম হিংসা সজাগ হয়ে উঠেছে চারিদিকে অনুভব করছি সমস্ত স্নায়ু দিয়ে এখানে হাতির পাল ঘুরছে দূরের কোন পাহাড়ের পাথর গুঁড়িয়ে গুঁড়িয়ে ঝোপের ভেতর অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায় আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকর্ণ হয়ে আছে হরিণের পাল আর কোন একটা খাদের ভেতরে জলজল করছে ক্ষুধার্ত বাঘের চোখ কালো রাত্রিতে জেগে আছে কালো অরণ্যের প্রাথমিক জীবন রোমাঞ্চিত ভীত প্রতীক্ষায় চুপ করে বসে আছে মোটরের মধ্যে কিন্তু হিংসার রাজত্ব সাল বোন আছে একটা আশ্চর্য স্তব্ধতায় শুধু কানের কাছে অবিশ্রান্ত মশার গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই মাঝে মাঝে অল্প বাতাস দিচ্ছে শালের পাতায় উঠেছে এক একটা মৃদু মরমর আর কখনো রাখছে বনমুরগি ঘুমের মধ্যে পাখা ঝাপটাচ্ছে ময়ূর মনে হচ্ছে এই গভীর ভয়ঙ্কর অরণ্যের প্রাণীগুলো যেন নিঃশ্বাস বন্ধ করে একটা নিশ্চিত কোন মুহূর্তে প্রতীক্ষা করে আছে আমরাও প্রতীক্ষা করে আছি मोटर मध्य निस्टर शिकारी बाघर मतलब चोक उग्र प्रखर हेडलैटाटा जानवर ओ रेखाटा पेड़ दुस्साहस कर ले रईल गर्जन करंगलर से आश्चर्य स्तब्धता অরণ্য যেন আজ রাত্রি বিশ্রাম করছে একটি রাত্রির জন্য ক্লান্ত হয়ে জানোয়ারগুলো ঘুমিয়ে পড়েছে খাদের ভেতরে ঝোপের আড়ালে কেটে চলেছে মন্থর সময় রাজাবাহাদুরের হাতে রেডিয়াম ডায়ার ঘড়িটা একটা সবুজ চোখের মতো চলছে রাত দেড়টা পেরিয়ে গেছে ক্রমশ উসখুস করছেন উৎকীর্ণ রাজাবাহাদুর ঝাপটানি চলছে মাঝে মাঝে এক পাখে একটা প্যাঁচা চেঁচিয়ে রাত্রি ঘোষণা করে গেল সে আর কিন্তু কোথায় বাঘ কোথায় বা ভালো অন্ধকার বোনের মধ্যে দ্রুত কতগুলো ছোটন্ত খুরের আওয়াজ পালিয়ে গেল হরি নিতা ভেতরে মশার কামড় যেন অসহ্য হয়ে উঠছে রাজাবাহাদুরের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল সিটের পাশ থেকে একটা ফ্লাস্ক তুলে নিয়ে আমিও দেখলাম বহুদূর থেকে আলোর রেখাটার ভেতরে কি একটা জানোয়ার দাঁড়িয়ে আছে এমন একটা জোরালো আলো চোখে পড়াতে কেমন দিশে আড়া পেয়ে তা তাকিয়ে আছে এইদিকেই দুটো জোনাকির বিন্দুর মতো চিকচিক করছে তার চোখ রাইফেল থেকে হাত ছড়িয়ে রাজা রাজাবাহাদুর কিন্তু পরবর্তী চাপা উত্তেজিত গলায় বললেন দেখবই মারব করে রাইফেল গর্জন করে উঠল কানে তালা ধরে গেল আমার বালুদের গন্ধে বিস্বাদ হয়ে উঠল নাসা রন্ধ্র অব্যর্থ লক্ষ্য রাজাবাহাদুরের পড়েছে জানোয়ারটা ড্রাইভার বললে তুলে আনব হুজোর বিকৃত মুখে রাজাবাহাদুর বললেন কি হবে গাড়ি ঘোড়াও রেডিয়াম গাড়ি ফিরে চলল হান্টিং বাংলোর দিকে একটা ম্যানিলা চুরুর ধরিয়ে রাজাবাহাদুর আবারও বললেন আশ্চর্য জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সঙ্গে দিনের বেলা অনেক চেষ্টা করেও দুটো একটা বনমুরগি ছাড়া আর কিছুই পাওয়া গেল না এমনকি একটা হরিণ পর্যন্ত নয় নাইট শুটিংও সেই অবস্থা পর পর তিন রাত্রি জঙ্গলের নানা জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো। কিন্তু নগদ লাভ যা ঘটল তা অমানসিক মশার কামড় জঙ্গলের হিংস্র জন্তুর সাক্ষাৎ মিলল না বটে কিন্তু মশাগুলো চিনতে পারা গেল এমন সাংঘাতিক মশা যে পৃথিবীর কোথাও থাকতে পারে এতদিন এ ধারণা ছিল না আমার তবে মশার কোমরের ক্ষতিপূরণ চলতে লাগলো গন্ধমদন উজার করে সত্যি বলতে কি স্বীকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দুমাত্র ক্ষোভ ছিল না আমার জঙ্গলের ভেতরে এমন রাজস্ব যজ্ঞের আয়োজন কল্পনারও বাইরে জীবনে এমন দামি খাবার কোনোদিন মুখে তুলিনি এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো আর এত পুরু জাজিমের বিছানায় শুয়ে অস্বস্তিতে প্রথম দিন আমি। গ্র্যান্ড হোটেলের দিনের দিন শিকার না হলেও কোনামাত্র ক্ষতি নেই আমার প্রত্যেকদিন দিনই লাউঞ্জে চা খেতে খেতে চারশো ফুট নিচেকার ঘন জঙ্গলটার দিকে চুপ পড়ে সকালের আলোয় উদ্ভাসিত শ্যামলতা বিগন্ত পর্যন্ত বিস্তীর্ণ হয়ে আছে না। তাকিয়ে তাকিয়ে দেখি বাতাসের আকার অবয়বহীন পত্রাবরণ সবুজ সমুদ্রের মতো দুলছে চক্র দিচ্ছে পাখির দল এখান থেকে মৌমাছির মতো দেখায় পাখিগুলোকে লোকে। ঠিক নিচেই ইস্পাতের ফলার মতো পাহাড়ি নদীটির নীলিমৎ জলরেখা দুটো একটা নড়ি ঝকমক করে মনি খণ্ডের মতো বেশ লাগে তারপরে দেখি ঠোঁটের কোনে পড়ছে অস্থির চঞ্চল পায়ে রাজা বাহাদুর ঘরের ভেতরে করছেন। চোখে মুখে একটা চাপা আক্রোশ ঠোঁট দুটোই নিষ্ঠুর কঠিনতা কখনো একটা রাইফেল তুলে নিয়ে বিরক্তি ভরে নামিয়ে রাখেন কখনো ভোজালি তুলে নিয়ে নিজের হাতের ওপরে ঘষে ফলাটা পরীক্ষা পরীক্ষা করেন সেটা ধার আবার কখনো জঙ্গলটার দিকে উল্লেখযোগ্য একটা কিছু শিকার করতে পারেন ক্ষোভে তার দাঁতগুলো করমড় করতে থাকে তারপরেই বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায় বাইরের বারান্দায় গিয়ে হাঁকেন কিন্তু পরের পয়সায় রাজভক্ষে এবং রাজ করে বেশি দিন কাটানো আর সম্ভব নয় আমার পক্ষে রাজাবাহাদ অনুগ্রহ একটা দামি জিনিস বটে কিন্তু কলকাতায় আমারও ঘর সংসার আছে একটা দায়িত্ব আছে তার সুতরাং চতুর্থ দিন সকালে কথাটা আমাকে পারতে হল এবার আমাকে বিদায় দিন তাহলে राजा बहादुर सबे चतुर्थ पेगे चुमुक दिए तक रक्त चोनी चान क्चकर्म रु शिकार देखाते চাপা ঠোঁটের ভেতরে একটা গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর দেওয়ালে ওই সব শিকারের নমুনা সব ফার্স আমি সন্ত্রস্ত হয়ে বললাম না না না তা কেন ভাবতে যাব শিকার তো খানিকটা অদৃষ্টেরও ব্যাপার আবার সঙ্গে আসুন দুজনে বের এলাম রাজাবাহাদুর আমাকে নিয়ে হান্টিং বাংলোর পেছন দিকটাতে ঠিক সেখানে যা চারশো ফুট নিচে টেরাইয়ের অন্যতম হিংস্র অরণ্য হয়ে আছে। এখানে আসতে আর একটা নতুন জিনিস চোখে পড়ল দেখি কাঠের একটা রেলিং সেই সীমাহীন শূন্যতার উপরে প্রায় পনেরো ষোলো হাত প্রসারিত হয়ে আছে তার পাশে দুটো বড় বড় কাঠের চাকা তাদের সঙ্গে দুজোড়া মোটা কাছি জড়ানো ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না রাজাবাহাদুর সেই ঝুলন্ত সাঁকুটার ওপরে গিয়ে দাঁড়ালেন আমিও গেলাম তার পেছনে পেছনে একটা আশ্চর্য বন্দোবস্ত ঠিক সাঁকুটার নিচেই পাহাড়ি নদীটার রেখা নড়ি মেশানো সংকীর্ণ বালুতট তার দুপাশে তাছাড়া জঙ্গল আর জঙ্গল নিচে তাকাতে আমার মাথাটা ঘুরে উঠল না আমার আমার আছে কিন্তু অপ্যার্থ ঠিক বুঝতে পারছি না আজ রাত্রেই বুঝতে পারবেন শিকার দেখাতে আপনাকে ডেকে এনেছি নতুন একটা শিকার দেখাবো কিন্তু না তাহলে আজ রাতটা অব্দি থাকুন কাল সকালে আপনার গাড়ির ব্যবস্থা করব। রাজা বাহাদুর আবার হানটিংবাংলোর সম্মুখের থেকেই বললেন बला जाबना सकाले चले जो सब मिलिए जान रहस्य खासमहलर कम एलोमेलो लागते लगल समस्त কিন্তু ভালো করে জিজ্ঞাসা করতে পারলাম না রাজাবাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন অস্বস্তি লাগে অনধিকার চর্চা মনে হয় বাংলোর সামনে তিন চারটে ছোট ছোট নোংরা ছেলে মেয়ে খেলা করে বেড়াচ্ছে হিন্দুস্তানি কিপারটার বেওয়ারির সম্পত্তি কিপারটাকে সকালে রাজাবাহাদুর শহরে পাঠিয়েছেন কিছু দরকারি জিনিসপত্র কিনে কাল সে ফিরবে ভারী বিশ্বাসী আর অনুগত লোক মাতৃহীন ছেলেমেয়েগুলো সারাদিন হুটোপাটি করে ডাকবাংলোর সামনে রাজাবাহাদুর বেশ অনুগ্রহ চোখে দেখেন ওদের দোতলার জানলা থেকে পয়সা রুটি বিস্কুট ছুঁড়ে দেন নিচে ওরা সেগুলো নিয়ে কুকুরের মতো লোফালোপি করে রাজাবাহাদুর তাকিয়ে তাকিয়ে দেখেন হুল্লোর করে তার চারিপাশে এসে ঘিরে দাঁড়াল বললে হুজুর স্যালাম রাজাবাহাদুর পকেটে হাত দিয়ে কতগুলো পয়সা ছড়িয়ে দিলেন ওদের ভেতরে হরি লুটের মতো কাড়াকাড়ি পড়ে গেল বেশ ছেলেমেয়েগুলি ई आठ बचर पर्त बसार भारि भलो लागे शाल, तो और जगत शाल शिशुरी मत सतेज और जीवंत प्रकृत भेतर प्राण आहरण जान बड़े सन्दे डिनार टेबले बसम आज रे मरवार कथा आपनार चोर कल्याम तकाल राजा बहादुर लक्ष्य कर दिन बड़ बसि मद खा क्रमागत चुरु टेने चले ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেন ভেতরে ভেতরে কিছু একটা ঘটে চলেছে তার রাজা বাহাদুর সংক্ষেপে বললেন হম আমি সশঙ্কোচে জিজ্ঞাসা করলাম কখন হবে এক মুখ ম্যানিলা চুরুটের ধোঁয়া ছড়িয়ে তিনি জবাব দিলেন সময় হলে ডেকে পাঠাবো এখন আপনি গিয়ে শুয়ে পড়ুন কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন শেষ কথাটা পরিষ্কার আদেশের মতো মতাল বুঝলাম আমি বেশিক্ষণ তার সঙ্গে কথা বলি তিনি না তাড়াতাড়ি শুয়ে পড়তে বলাটা অতিথিপরণ গৃহস্থের অনুনয় নয় রাজার নির্দেশ এবং সে নির্দেশ পালন করতে বিলম্ব না করাই ভালো কিন্তু অতি নরম জাজিমের বিছানায় শুয়েও घुम आसेंथर भेतर आवर्तीत असंलग्न चिंता कपी कल गोपन अतल रहस्य पासपास करते कख चैतन्य आच्छन्न होल ताजे टाइम মুখের উপর ঝাঁঝালো একটা টর্চের আলো পড়তে আমি ঠিক জানি না আমার গায়ে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়েছে কার সে হাতের স্পর্শে পা থেকে মাথা পর্যন্ত শিউরে গেল আমার রাজা বাহাদুর বললেন সময় হয়েছে চলুন আমি কি বলতে চাচ্ছিলাম আঙুল দিলেন রাজা বাহাদুর এই গভীর রাত্রে এমনি নিঃশব্দ একটা রোমাঞ্চকর উপন্যাসের পটভূমি তৈরি হয়েছে যেন কেমন একটা অস্বস্তি একটা অনিশ্চিত ভয়ে গা ছমঝম করতে লাগল আমার মন্ত্র মুগ্ধের মতো রাজা বাহাদুরের পেছনে পেছনে পেরিয়ে এলাম বাংলোটা অন্ধকার মোটর থামিয়ে বসে থাকতে আমার ভয় করেছিল আজও ভয় করছে কিন্তু এই ভয়ের চেহারা আলাদা এর মধ্যে আরেকটা কি যেন মিশে আছে ঠিক বুঝতে পারছি না অথচ পাও সরতে চাইছে আমার মুখের উপর একটা টর্চের আলো রাজা বাহাদুরের হাতে স্পর্শটা বরফের মতো ঠান্ডা ঠোঁটে আঙুল দিয়ে টর্চের আলোয় পথ দেখে রাজাবাহাদুর আমাকে সেই ঝুলন্ত সাঁকোটার কাছে নিয়ে দেখি তার উপরে শিকারের আয়োজন দুখানো চেয়ার পাতা দুটো তৈরি রাইফেল द्रुत बेगेदुरु ए বুঝতে একটু পরে বুঝবেন কিছুই বুঝতে পারছি না আমি আমার মাথার ভেতর সব যেন গন্ডগোল হয়ে গেছে একটা দুর্বোধ্য নাটকের নির্বাক দ্রষ্টার মতো রাজা বাহাদুরের পাশের চেয়ারটাতে আসন নিলাম আমি ওদিকে ঘন কালো বনান্তের ওপর ভাঙা চাঁদ দেখা দিল তার খানিকটা ম্লান আলো এসে পড়ল চারশো ফুট নিচের নদীর জলে তার ছড়ানো মণিকণ্ডের মতো নুড়িগুলোর উপরে আপছাভাবে যেন দেখতে পাচ্ছি কপিকলের দড়ির সঙ্গে বাঁধার সাদা পুঁটলিটা অল্প অল্প নড়ছে বালির ওপরে এক হাতে রাজাবাহাদুর রাইফেলটা বাগিয়ে ধরে আছেন আর এক হাতে মাঝে মাঝে আলো ফেলছেন নিচের পুঁটলিটায় চকিত আলোয় যেটুকু মনে হচ্ছে পুঁটলিটা যেন জীবন্ত অথচ কি জিনিস কিছু বুঝতে পারছি না কিসের টোপ আবার সেই স্তব্ধতার প্রতীক্ষা মুহূর্ত কাটছে মিনিট কাটছে ঘন্টা কাটছে রাজা বাহাদুরের টর্চের আলো বারে বারে পিছলে পড়ছে নিচের দিকে দিগন্ত প্রসার হিংস্র অরণ্য ভাঙা ভাঙা জোৎস্নায় দেখাচ্ছে তরঙ্গিত একটা সমুদ্রের মতো নিচের নদীটা ঝকঝক করছে যেন একখানা খাপ খোলা তলোয়ার অবাক বিস্ময়ে আমি বসে আছি মিনিট কাটছে ঘন্টা কাটছে টোপ ফেলে মাছ ধরছেন রাজা বাহাদুর অথচ সব ধোঁয়াটে লাগছে আমার কানপীতি শুনছি ঝিঁঝির ডাক দূরে হাতির গর্জন মিনিট কাটছে ঘন্টা কাটছে রেডিয়াম ডায়াল ঘড়ির কাঁটা চলেছে ঘুরে ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম ক্রমশ টর্চের আলোটা সোজা পড়ছে নুড়ি ছড়ানো বালির ডাঙ্গাটার উপরে পরিষ্কার দেখতে পেলাম ডোরাকাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুঁটলিটার উপর একখানা থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে সাপের মতো ল্যাজ আছড়াচ্ছে অন্তিম सोशाह सोल्ला से बोल तो माच, बार बार मा, माच तो धरल डांगा तुलबी कपी कल दिए ব্যবস্থা আমি রাজা বাহাদুরকে অভিনন্দিত করতে শিশুর গঙ্গানি ক্ষীণ অথচ নির্ভুল কিসের শব্দ চারশো ফুট নিচ থেকে ওই শব্দটা আসছে হ্যাঁ কোন ভুল নেই মুখের বাঁধন খুলে গেছে কিন্তু বড় দেরিতে আমার রক্ত হীন হয়ে গেল আমার চুল খাড়া হয়ে উঠলো আমি পাগলের মতো চিৎকার করে রাজা বাহাদুর তারপরে আমার চারদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুধবুদের মতো শূন্য মিলিয়ে গেল রাজা বাহাদুর জাপটেনা ধরলে চারশো ফুট নিচেই পড়ে যেতামের একটা বেয়ারিস ছেলে যদি জঙ্গলে হারিয়ে গিয়ে থাকে তা অস্বাভাবিক নয় তাতে কারো ক্ষতি নেই কিন্তু প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল মেরেছিলেন রাজা বাহাদুর লোককে ডেকে দেখানোর তাই আট মাস পরে এই চমৎকার চটি জোড়া উপহার এসেছে আটমাস মাস আগেকার সে রাত্রি এখন স্বপ্ন হয়ে যাওয়াই ভালো কিন্তু এই চটি জোড়া অতি মনোরম বাস্তব পায়ে দিয়ে একবার হেঁটে দেখলাম যেমন নরম তেমনি আরাম उज्जल चुमकी चैटर्जी बड़राम हफिजुर सौत्रिक मौमिता सौमेन हालदार देवाशी शांतनुर्घ्यनार्जी राजकुमार मधुश्रिया अर्पण अरुणाशु बनार्जी भास्कर बनार्जी राम